السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে রিয়াজুস আলহীন কিতাব থেকে দরস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের দর্শের আলোচনার বিষয় যেটি সেটি হলোই বাবুন ফি তফাকুরি ফি আজিমুক আতিল্লাহ এই অধ্যায়টি আল্লাহ রব্বুল আলমিনের মখলুক সম্পর্কে তাফাক্কুর করা চিন্তাভাবনা করা গবেষণা করার ক্ষেত্রে ও ফেনা ই দুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে এটা নিয়ে চিন্তাভাবনা করার ক্ষেত্রে ও আহওয়ালিল আখিরাতে এবং আখিরাতের ভয়ানক বিষয়েদের সম্পর্কে চিন্তাভাবনা করার ক্ষেত্রে ও সা ইরি দুনিয়া এবং আখিরাতের সকল বিষয়ে চিন্তাভাবনা করার বিষয়ে ও তাকসির ইনফ মানুষের নফসের ত্রুটি আত্মার ত্রুটি ও তাহদিবিহা এবং আত্মার পরিশুদ্ধি ওয়া হাম লিহা আলাল ইস্তিকামাতি এবং এই নফসকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করার বিষয়ে চিন্তাভাবনা করার এই অধ্যায়টি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছে এ বিষয়ে উনি সুর এ সাবার ছয়চল্লিশ নম্বর আয়াত নিয়ে এসেছেন আয়াতটি হলেই নিশ্চয় আমি তোমাদেরকে একটি নসিহত করছি নসিহতটা কি বিদাত তোমরা একটু প্রস্তুত হয়ে যাও না মসনা ফুরাদা जिन्ना तुम्हारे साथी मोहम्मद सम्पर्क तुम्हारा एक चिंता भवन देखो आसले की तरह को जदू आसले से पागल आसले किसे अबुझ এটা নিয়ে যদি তোমরা তাকে নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো গবেষণা করো একা দুজন করে তাহলে এই গবেষণা হয়ে যাবে আয়াত তিনি বলেছেন নিশ্চয় জামিন এবং আসমানের সৃষ্টির মধ্যে আয়াতিল আলবাব জ্ঞানীদের জন্য অবশ্যই অবশ্যই নিদর্শন রয়েছে নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টির ভিতরে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই অবশ্যই নিদর্শন রয়েছে এবং তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে এবং তারা যখন এই জমিন আসমান এবং এই তার ভিতরে যত মখলুক আছে এগুলি নিয়ে যখন তারা গবেষণা করবে তখন তারা মুখে বলবে বাতিলা তুমি যা সৃষ্টি করেছো। সবগুলি এবং অর্থহীন তুমি সৃষ্টি করো নাই সুবাহ আয়াল্লা তুমি এমন সৃষ্টি করা থেকে তুমি পবিত্র এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিম জাতিদেরকে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিকৃত জমিন एवं आसमान सम्पर्कें चिंता भावना करते हैं विशाल जमीन के सृष्टि कर आल्ला आसमान केम्भ छाड़ा उन्नी कृष्टि सृष्टिकृत जिन आगे मानूष गवेषणा कर निजर विषय तला मानुष के क्यों सृष्टि करेहरा दिए हाथ दिए दिए अलबा यह सृष्ट भ्ञानी जो अनेक बड़ो बड़ निदर्शन आए आज के दुनिया को व्यक्ति की बोलते पे जमीनटा ए रखम ना हो जी ए रम हो बस भलो आसमाना एरक ना हुए जी एम एरक होत बसी भलो छारो व्यक्ति की यहाँ आल्ला पाक मानस सृष्टि करैयार कर हाट की जी एतट ना और एकटू लम्बा होत बसी भलो हतो नाटा एखे ना दिए जो सीटे नाक दी तो बसी भलो हतो বলছেন ফাহ তার এবং আসমানের সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো এই স্টক তোমার এই দৃষ্টি তোমার দিকে নৈরাস হয়ে ফিরে আসবে কোন ত্রুটি সে কোন দেখাতে পারবে না তাহলে আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে বড় রহস্য রয়েছে আল্লাহ আসমান এবং বলেছেন রাত এবং দিনের পরিবর্তনের মাঝেও নিদর্শন যারা জ্ঞানী লোক আছে এদের জন্য নিদর্শন রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী পাক আমাদের কিছু অংশ দিন বানিয়ে দিয়েছেন আর কিছু অংশ রাত বানিয়ে দিয়েছেন তৈরি করেছি আরামের জন্য তাহলে আল্লাহ রাত দিয়েছেন দিনও দিয়েছেন এই রাত আর দিন এটা যে কত বড় নিয়ামত আল্লাপালা বলছেন আল্লাহ তোমার এই দিনকে যদি কেয়ামত পর্যন্ত শুধু দিনই রেখে দিত इलाह आज जी इलाह तुम्हें रात नहीं ठीक तेम ही अल्लाह तला रात केम लम्बा कर दी दिन ना आसत को इलाह तुम्हारे दिन नहीं आसत रत रही माइसा कि भाव तलाश करबें ऋषिक की भाव तलाश करबें दुनिया की बसबाज करा सम्भव ठीक तेमी जदिनी शुद्ध दिन दिन ही रे जाए रि की आसाम विश्राम आब्स रत अल्ला अल्ला दिन अल्लाह अकबर आल्ला दिए सूर्य चंद्र तब निज गा एक सेकेंड पर उठलना जे भाई तक निर्देश देा हो रुटी मेने चले आई दिन ए रतर्तन नहीं क्यों जो चिंता भावना कर गवेषणा कर তার প্রতিপালকা এটা কোন জটিল কিছু নয় এ বিষয়ে আল্লাহ আর একটি মানুষরা কি এটা দেখে না ইলালি উঠের দিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা কি মানুষরা দেখে না চিন্তা ভাবনা করে না আসমানকে কিভাবে উত্তলন করা হয়েছে কিভাবে তাকে উঠিয়ে রাখা হয়েছে এবং কে আল্লাহ তালা কি সুন্দরভাবে কিভাবে বিছিয়ে রেখেছে এগুলো নিয়ে কি মানুষ গবেষণা করে না চিন্তা ভাবনা করে না বলছেন ফাদ উপদেশ প্রদানকারী ছাড়া অন্য কিছু নয় তো এই শিক্ষণীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম সেটা হলি যে আল্লাহ তালা আমাদেরকে এক একটি উল্লেখ করে উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন দেখো আল্লাহ তালা তোমাদের জন্য এই তৈরি করেছেন जमीन तैयार कर आसमान तैयार कर पहाड़ तैयार कर रेखे तुम्हें एकटू गा कर देखो ना दुनिया दुनिया पंडित एक पहाड़ तैयार कर देखिए देख जमीन मत अंश छा छुक छाड़ा उठिए देखा देखना विषय नहीं जदि मानु गवेषणा चिंता भावना कर चीना तर अति सहज सर्वशेष आया बोल अफला करे ना तारा कि सफर करना তারা কি বিচরণ করে না ধ্বংস করেছে তাদেরকে আল্লাপা কিভাবে আজাব প্রেরণ করেছে এই দৃশ্যগুলি এই এলাকাগুলি দেখে মানুষ কিছু নসিহত অর্জন করতে পারে না এই আয়াত আমাদেরকে আল্লাহরাবুরালিনের সৃষ্টির প্রতি তাফাকুর গবেষণা চিন্তাভাবনা দুনিয়া কতদিনের দুনিয়ায় কিভাবে কোথায় কি হয়েছে মোমিনদের অবস্থা দুনিয়ায় কেমন হয়েছে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহাকায় কিভাবে শাস্তি দিয়েছে এবং এই দুনিয়ার পরে আখেরাতে যেতে হবে সেটা কেমন হবে এগুলি বিষয় নিয়ে কোনো ব্যক্তি যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের জন্য আল্লাহকে চেনা অধিক সহজ হবে তো এই মুহুর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আল্লাহ রব্বুর আলমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করার ক্ষেত্রে আল্লাহ আল্লাপাক যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি এর পরে এখন যে বিষয়ে আলোচনা করব এটা আর নতুন অধ্যায় ज द्रुत अग्रसर हवा सम्पर्जे द्रुत अग्रसर हवा सम्पर्के अ ওয়া হাসা আল তা এবং কোনো সন্দেহ বা কোনো তার সন্দেহ ছাড়াই কোনো দ্বিধাবোধ ছাড়াই কোন ভালো কাজকে তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করার জন্য এই অধ্যায়টি উনি বেঁধেছেন এই অধ্যায় উনি যে আয়াত নিয়ে এসেছেন প্রথম আয়াত নিয়ে এসেছেন সুরে বাঁকরার এক আর চল্লিশ নম্বর আয়াত মোহানবুল আলামিন বলেন বলছেন তোমরা দোরে চলো দ্রুত তাড়াতাড়ি যাও কোন দিকে এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ত হবে জমিন এবং আসমানের সমান ওত্তাকিন যে জান্নাতটি তৈর করা হয়েছে মোত্তাকি এবং আল্লাহ রব্বুল আলমিনের পরহেজগার বান্দাদের জন্য তো এই আয়াতগুলি আমাদেরকে দ্রুত অগ্রসর হতে বলেছে এবং বলেছে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক কাজে অগ্রসর তাড়াতাড়ি নেক কাজে অগ্রসর হওয়ার জন্য কেন বলেছেন এর পরে যে হাদিসটি আসছে এই হাদিস আমরা শুনলেই বুঝতে পারব যে আল্লাহ তালা আমাদেরকে কেন বলছেন তোমরা তাড়াতাড়ি করো আল্লাহর ক্ষমার জন্য ابو شايب وطم حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتناً كاقطع الليل المظلم يصبح الرجل مؤمناً ويمسي كافرا ويمسي مؤمناً ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم أبو هريرة رضي الله عنه تنبلين অন্ধকার রাত্রের অংশের ন্যায় ফেতনা আসার পূর্বে তুমি নেক আমুল তাড়াতাড়ি করে নাও ফেতনা কিভাবে আসবে কি ফেতনা আসবে ফেতনাটি হবে অত্যন্ত ভয়ানক ফিতনা এবং মারাত্মক ফিতনা ফিতনা কি الرجل مؤمنا ويمسي کافرا ويمسي مؤمنا ويصبح کافرا যে মানুষ সকাল করবে ইমানের حالতে সন্ধ্যা হয়ে আর সন্ধ্যা করবে ইমানের অবস্থায় আবার সকাল করবে কুফর অবস্থায় অর্থাৎ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে আর তারা কি করবে দুনিয়া। তারা দিনকে দুনিয়ার বদলে তারা দিনকে বিক্রি করে দিবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই হাদিসে আল্লাহ রসুল একটি ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন যে তুমি আমল করার ক্ষেত্রে তুমি পিছিয়ে থেক না তুমি অলসতা করিও না তুমি আজ নয় কাল থেকে শুরু করব। কালকে থেকে নয় পরদিন থেকে শুরু করব। এখনো আমার বয়স হয় নাই এখনো যুবক আছি বৃদ্ধ হই দাড়ি চেহারা আসে নাই তো এ ধরনের টাল মটল এ ধরনের মানুষের ক্ষেত্রে পিছে যেও না কারণ। তুমি দিনের আছো এটা কোনো অসম্ভব নয় যে সেই দিনটা এমন দিন তোমার কাছে চলে আসতে পারে যে সেই দিনটা হবে অত্যন্ত ফেতনার দিন সেই দিনে মানুষ সকালে মুসলমান থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মুসলমান থাকবে সকালে হয়ে যাবে যেই হোক না কেন এমনকি তুমি যখন চাইবে শুধু আল্লাহর কাছে চাইবে আর যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তারা নিজেও বলেছেন फिर पथे एक जगह अवस्थान कर आल्ला पक्षने बिस्टी हो बिस्टिवारबीलम पर किस लोक ममिन हलो किस काफिर हो गलो कि भाव বলছেন যারা বলেছে এই বৃষ্টিটা হয়েছে আল্লাহ রহমত এবং তার দয়া থেকে তাহলে সে ব্যক্তি মুসলমান হলো আর যে ব্যক্তি বলল যে যে না তারকার কারণে বৃষ্টি হয়েছে তারকার কারণে বৃষ্টি হয়েছে। তাহলে সে কুফুরে লিপ্ত হয়ে গেল তো এই ধরনের গাহরুল্লার জন্য ইবাদত গাহিরুল্লাহর জন্য কসম গাহিরুল্লাহর কাছ থেকে চাওয়া এগুলি আজকে মুসলিম সমাজে যেন এটা কোনো ব্যাপারই নয় তো এমন এমত অবস্থায় তাকে সঠিক দিন জানা সঠিক আকিদার বিষয়ে তাকে অগ্রসর হওয়া এটা অত্যন্ত জরুরি আর এই ফেতনার যুগে বহু মুসলমান এমন হচ্ছে জামাতের সাথে পড়েছে আল্লাহর সন্তুষ্ট জন্য এমন অবস্থায় কিন্তু তারপরে এমন একটি মারাত্মক ভুল করে বসেছে যার কারণে সে কুফুরে লিপ্ত হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী এই জন্য আল্লাহ বলেছেন যে তুমি এই সময় আসার পূর্বেই জান্নাতের জন্য তুমি দ্রুত হও এবং তিনি বলেন সাল্লা আমি একদিনের মসজিদে আসরের সালাত আদায় করলাম তিনি সালাম ফিরালেন এরপরে দ্রুত গতিতে উনি বের হয়ে চলে গেলেন সালাদ আদায় করার পরেই তাড়াতাড়ি থেকে বের হয়ে গেলেন এমন কি মানুষের কাঁধের উপর দিয়ে উনি তাড়াতাড়ি বাহিরে বের হয়ে চলে গেলেন ইলা বাদি হুজারি নিসাইহি এবং ওনার কোন স্ত্রীর ঘরে উনি প্রবেশ করলেন ফাভাজি আন্নাস মিনসুর আতিহী ওনার এই দ্রুত বের হওয়া দেখে মানুষেরা আশ্চর্য হয়ে গেলেন যে উনি এত দ্রুত কোনোদিন বের হয়ে চলে যান না সালাম ফিরে ফিরেই পড়েন কিন্তু দ্রুত কেন বের হয়ে গেলেন এ নিয়ে ওনারা গবেষণা করছিলেন ফখার ফারো আদিবু মিনসিহি তো উনি বের হয়ে এসে দেখলেন যে মানুষেরা ওনার এই দ্রুত বের হওয়াটা নিয়ে যেন তাদের ভিতরে আশঙ্কাভূত করছে এবং তারা এটা নিয়ে মনে হয় গবেষণা করছে যে এর কারণটা কি আল্লাহ বললেন দেখো আমি এই আদায় করে দ্রুত গতিতে আমি এই বের হলাম যে আমার বাড়িতে স্বর্ণের একটি টুকরা রয়ে গেছে ফাঁকা আমার জন্য এটা অপছন্দনীয় যে এই টুকরাটা আমার বাড়িতে বেশিক্ষণ থাক আমাকে আমি বলে গেছিলাম। আমার এটা স্মরণ হওয়ার সাথে সাথে আমি এটা দ্রুত তাকসিম এবং এটাকে বন্টন করার নির্দেশ দেওয়ার জন্য আমি দ্রুত বাড়িতে চলে গেলাম এ বিষয়ে আর হাদিস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি জাবে রাজিয়াল্লাহ তিনি বলেন কয়লা রজুল লিন্ন ইসলাম ইয়ৌমা ওহদিন উহুদ যুদ্ধের দিনে আমার ঠিকানা হবে কোথায় আমি কোথায় থাকবো আল্লাহ রসুলাম বললেন ফিল জানা তোমার ঠিকানা হবে জান্নাত আল্লাহ আকবর ওই ব্যক্তি ওই সাহাবি সে হাতে কিছু খেজুর নিয়ে খেজুর গুলি খাচ্ছিলেন আল্লাহ রসুলাম যখনই বললেন যে তুমি যদি ওহুদের মাঠে গিয়ে শহীদ হতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত তার হাতে যে খেজুরগুলি ছিল সবগুলি খেজুর তখনই ফেলে দিয়ে এরপরে তিনি যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন এমনকি ওনাকে শহীদ করে দেওয়া হলো বোখারি এবং মুসলিমের হাদিস সম্মানিত দর্শক শ্রোতামন্ডলী দেখুন এই হলো সাহাব একরামের আদর্শ এই হলো বাস্তব যে আমি যদি এই ওহুদের মাঠে শহীদ হয়ে যায় আমাকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে আমার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে সেই জান্নাতের পথে যেতে খেজুর খেতে যে সময়ের দরকার এই সময়টুকু পর্যন্ত আমি অপব্যবহার করব না সঙ্গে সঙ্গে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়েছে এবং নিজের জান আল্লাহ রাস্তায় শহীদ করে দিয়েছেন এই দুনিয়া থেকে আখেরাত মুখীর ক্ষেত্রে আমরা দুটি হাদিস জানতে পারলাম এ বিষয়ে আরো আলোচনা আছে যেগুলি আলোচনা পরবর্তী বৈঠকে আপনাদের সামনে উপস্থিত করব। আজকের মতো এখানে আলোচনা শেষ করব আল্লাহ রবিন আমাদেরকেও যেন তার আখেরাতের জন্য আমাদেরকে দ্রুত গতিতে আমল করা তৌফে দান করুন রবিলমিন ও